بسم الله الرحمن الرحيم ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত একশো আটানব্বই থেকে দুইশ দুই পর্যন্ত তোমাদের রবের অনুগ্রহ তালাশ করলে তাতে কোনো গুণা হবে না তোমাদের কোনো বাড়িয়ে বোঝালেন তোমাদের অন্বেষণ করলে তাতে কোনো গুণা হবে না হজে এলে মাক্সাদে আস্তিতে থাকবে হলো হজ কিন্তু কেউ যদি জরুরতের কারণে ব্যবসা করেন অথবা কোনো মজদুরি করে কিছু পয়সা উপার্জন করে। তাহলে তাতে কোনো অসুবিধা হবে না এটা বলা হয়েছে লাহা শব্দ দিয়ে এটাকে যারা অপছন্দ করত তাদের অপছন্দ না করে সেটা রদ করা হয়েছে কিন্তু শব্দের ধরনটাই বোঝা যেতেছে যে জরুরত না হলে এটা না করা চাই আর এমন ব্যাপারটা এমনই যে এ যখন খালেস আল্লাহর জন্য হবে খালেস আল্লাহর জন্য হবে নিয়ত খালেস। এবং বাস্তব সেটাও হয়েছে অন্য কোনো সেটা নেকি বেড়ে যায় আর যদি একটা আল্লাহর জন্য হয়েছে কোন জায়গায় কেউ গেল খালেস আল্লাহ সেখানে আর যদি দুনিয়া কিছু পায় এলাদা ছিল না তাহলে নেকিটা কিছু কমে যায় আংশিক কমে যায় বৃত্তি জানাতে ফেলে এই পেপারটা তোমাদের জানা আছে না নাকি এমনি এবাদত কবুল হওয়ার জন্য নেকি পাওয়ার জন্য তো লাগবে কিন্তু কেউ যদি পূর্ণ এক ক্লাসের সাথে কোন একটা কাজ করলো কিন্তু এটা থেকে কিছু নেকি উপায়ুনিয়া কিছু মাফা পেলো তাহলে এটার কারণে তার নেকি কিছু কমে যায় এটা একটু তাপসিল যদি বলি তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয় যেহাদের জন্য বের হইল বের হওয়ার পর সে যদি গণিমতের মাল একদমই পেল না এই অবস্থায় সে ফিরে আসছে এর যেই পরিমাণ নে কি হবে আরেকজনে যে গণিমতের মাল পেল ঘোড়া গাধা যা সে নিয়ে গেছে এগুলো শেষ এই লোকের নেত্রে মানে মানুষ চার ভাগে বিভক্ত এটার ব্যাখ্যাটাই ভাবে দেন ওলামাইকেরা যে কেউ যদি যুদ্ধের জন্য বের হয় মহজ দুনিয়ার জন্য তাহলে সে তো আখেরাতে সব পাবেই না জেহাদও করবো করত জেহাদ আদায় করার জন্য দুই আছে তার মধ্যে আল্লাহ জন্য আবার গ্যারুল্লার জন্য হয়েছে সেটাও বাঘ নিয়তের মধ্যে যদি শেরিক থাকে তাহলে সেই নিয়ত বাদ সম্পূর্ণ বাদ দ্বিতীয় গণিমত্র মাল তৃতীয় চতুর্থ হলো ওই ব্যক্তি যে শহীদ হয়ে গেছে সে নিজেও এবং তার সঙ্গে যা মাল সামাল ছিল সেগুলো শেষ এই তৃতীয় এবং চতুর্থ ব্যক্তির ব্যাপারে হাদিস স্পষ্ট আসছে যে তারা তাদের পুরস্কারের দুই তৃতীয়ংশ নগদ পেয়ে ফেল আর এরপরে আসে এরপরে আরেকটু শব্দ আছে শেষে আছে যে তারা যদি কোনো কিছুই পায় নাই তাহলে তারপরে কিছু মাফাদ হয়েছে না পেলে এটা না গণিত মাল সেটা তো আতিয়াবতাই বা সেটা তো নেবে যে ব্যক্তি গণিত মালটা সে সেই আজার তার কিছু কমে এটা শুধু এজন্য যে কেউ যদি না পায় তাহলে সেজন্য মনে মনে আনন্দিত হয় আর কেউ যদি পায় তাহলে তোমরা পাও সেটার প্রথম ইচ্ছাটা আমার এইভাবে আল্লাহ তাল কথা বলে কি পরিমান উৎসাহ দিছে এটা কত পার সামনে এলে আন্না আমার জন্য প্রথম ভাবটা রাখবা তার ওটার তাই হওয়াটা বোঝানোর জন্য আরকি যেমন আসলে ওনারা এক জায়গা থেকে আসছেন সেখানে একটা স্বীকার করছিলেন একটা প্রাণী তো একটা সন্দেহ লাগছে তো পরে জিজ্ঞেস করছে না হালালি ছিলেন তো সন্দেহ লাগছে পোখারের মধ্যে এবার চাটছে পরে হুজুর দিয়ার আমাদেরকে এটা হালাল হয়েছে বলছে আরে মেয়ে কিছু থাকলে আমাকেও দাও এটা হুজুর বলছেন ওটা শুধু তাদের এই যে তাই হওয়াটা বুঝাবার যেটা যে কেউ যদি কোন নেকিটা একদম পূর্ণ লাউ কেউ এটাকে এটাকে রদ করা হয়েছে না কারো জরুর ধীরে করো সে তোর ব্যবসার জন্য তোর হজে আসে না হজে আসছে হজের জন্য তার জরুরত আছে তোমরা থেকে রওনা হবে তখন মা হারের কাছে আল্লাহর করোদা আফাজ তুমি রাত্রি যাপনের পর পর। উপুফ টা তো হলো একদম শেষ রাত্রে তাই না পুরু রাত্রি যাপনের পর শেষ সময়টাতে তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহর দিকির করো বি সেখানে তিনি দাঁড়িয়ে আল্লাহ করলেন এবং অনেক দোয়া করলেন একদম ফর্সা হয়ে যাওয়ার তিনি তোমাদের জন্য বললে তবজ হবে আল্লা করো কারণ তিনি আয়াতটা আম আল্লাহ তাল কালাম তোমান আমি হয় তার মানে জিকির আল্লাহর করতে হবে এটা আল্লাহর নির্দেশ কোরআন এ একটা কাজের এই নির্দেশ হয়েছে সেটা হলো দিকের একটা জিনিসের তলব নির্দেশ দেওয়া হচ্ছে আর এলিম সেটা দুইটা জিনিস দেখো আল্লাহ আল্লাহ তোমাদেরকে যেভাবে করতে বলছে সেভাবে কর কথাটা আরামে কে সবার জন্য এটার মধ্যে হৃদায় যে আল্লাহর দিকির আমার মন মতো করলে হবে না জিকির এর একটা মানা হল যে দিক্রে লিসানি কিন্তু শরীয়তের পরিভাষায়িকির শুধু দিক্রে লিসানি কে বলে তো আয়তের অর্থটা কি হলো যে তোমরা আল্লাহ তালা দিকির করো যেভাবে আল্লাহ তালা করতে বলছো আল্লাহ তালা যেভাবে করতে বলছে এইভাবে করা হলে সেটা আল্লাহ তাল কাছে মকবুল হবে আর তুমি যদি তোমার মন মতো করো তাহলে সেটা তোমার মনে আনন্দ পেলো কিন্তু আমার কাছে কিচ্ছুই হবে আল্লাহালা কিভাবে করছেন আল্লাহ কিভাবে এটার উপরে আমল শুরু করি অথচ শাব্দিক অর্থ আমরা যতটুকু জানি সাহাবাহিত তার চেয়ে অনেক বেশি জানতেন এই আয়াতের বা এই হাদিসের অর্থের উপরে সাহাবীর আমল করতেন এটার কোনো ব্যাখ্যাও আছে ব্যাখ্যাটা না থাকায় আবার অর্থ পাগল বলবে এই মন মতো একটা বানিয়ে এবার পাগলের মতো জিজ্ঞির করতেছে আর এই কথাটা যদি সাহাবেদ ধরা হয় রেওয়ায়তটাকে তাহলে এই হাদিসটা সাহাবিরা সাহাবিদের নজরে কে পড়েনা এই হাদিসটা সাহাবিরা এই হাদিসের উপর কিভাবে আমলটা করলো সাহাবিরে কিভাবে আমল করলো সেটা তুমি তাকাইলে অর্থ দেখে কথা বুঝতেছো কি না ওই যে ওই দিন বলছিলাম যে হাজ হুজাইফা একটা কথা মূল্যবান কথাগুলো মনে রাখো আছে হাজত হুজাইফা রদি আল্লাহ যেম ফা আকবাদুহা তারপরে ওই যে কাশির রহিমের একটা আয়াত আছে না আগের জমানদের একটা কথা কোন জায়গায় সুরে ফুরকানা কোন দিকে جاء ابو اي باب تصند اجد ابن الكسيري مولا اي ايات المناسبات এট في كل فعل وقول لم يثبت عن الصحابه هو بدعه اما اهل السنه والجماعه فيقولون في كل فعل وقول لم يثبت عن الصحابه هو بدعه لانه لو كان خيرا لسبقونا اليه যে কোনটা পরবর্তীতে চালু হয়েছে অতএব এই কথাটা দাবি করা যে এটা নাকাম কিন্তু আমাদের অবস্থা যেন ওই মৌদি সাহেবের মতো না যে আগের থেকে একটা একটা নজরিয়া আগে বানায় নিলাম এরপরে কোরআন শিবের আয়াত করলাম কোরআন শিবের টাইনা নিজের সাথে নিজস্ব এটা করি যে আমি আগের থেকে একটা জিনিস বুঝতেছি অথবা আয়াতের মধ্যে যদি এটা পরিষ্কার আমার খেলাফ হয়ে যায় তাহলে ঘুরে অন্যদিকে নিয়ে যাবো উর্দুদের একটা কিতাব আছে খোদ বদলতে নেই কোরআনতে কোরআন বদলতে হ্যাঁ খোদ বদলতে নেই এইভাবে আল্লাহর করতে হো এইভাবে জিকির হলো আয়াতের আম একটা মানা আয় আগের সাথে এটার মনসাবাদ আগের সাথে মনাসাবাদ হলো ওই যে আল্লাহ বলতেছে তোমরা রওনা হো রওনা হয়ে পরে আছে না করে এসার নামাজে পড়তে হয় না এসার নামাজের সময় পড়তে হয় না এইটা ইশারা করা হয়েছে যে তোমরা আরাফা থেকে রওনা হয়ে মা সারে হারামে গিয়ে দিকির করো আর সেই জিকির আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিছি তার মানে কি ওই দিন কি বল এটাকে ও রা হো মিন হাই আফা আজানাস সাধারণ লোকজন যেখান থেকে রওনা হয় তোমরাও সেখান থেকে রওনা হো মিনু বিহা এটা আসলে মানার আগে হবে হবে পরে রাতফা থেকে যেত মিনার থেকে আবার তারা মুজাফা মুজালেফাই চলে যেত আল্লাহ তালা বলতেছে না অন্যান্য লোকজন যেমন আরাফা থেকে রওনা হয়ে মিনায় যায় মুস্তালেফায় যায় তোমরাও অন্যান্য লোকদের মতো আরাফা থেকে মুস্তালেফায় যাবে এমন না যে আরাফায় না গিয়ে তোমরা সরাসরি না যে হরমের এরিয়ার বাইরে যাওয়া এজন্য আমরা হরমের এরিয়ার বাইরে যেতে পারি না এজন্য জন্য মিনা এটা হরমের এরিয়ার ভিতরে মিনাতে ওরা বসে থাকতো আর আরাফা যেহেতু হরমের এরিয়ার বাইরে যেন ওখানে যেত আসলে উদ্দেশ্য হলো যে ওই সাধারণ লোকদের কাছে ওদের যেতে দিলে বাধ্যতো সাধারণ লোকদের কাছে যাবো ব্যবস্থা অন্যান্য লোকজন রওনা হয় তোমরাও সেখান থেকে আরাফা থেকে রওনা হও এটার অর্থটা কি মানে তোমরা করে সেখান থেকে মুস্তাল মুস্তাল হয়ে যাবে এটার অর্থ তাই বুঝো নাই এটা বলতেছেন আরাফা। থেকে মু লোকদের সাথে অন্যান্য লোকদের সাথে উকুফ করা থেকে নিজেদের বড়াই জাহের করার জন্য তারা মুজদালেফাইকেত মনে মিনা থেকে মুজালেফাই চলে যেন সুম্মা লিথার এই যে সুম্মা বলা হয়েছে সুম্মা আফিজু এটা হল আলোচনার মধ্যে শুধু পরে আসছে তার মধ্যে সুম্মাটা পরে আসছে সুম্মার ইয়াটা সুম্মার মা বা যেটা আসছে সেটা হলো শুধু জিকির উল্লেখের মধ্যে পরে বাস্তবে পরে না যখন তোমরা তোমাদের হজের কার্যাবলী সম্পন্ন করে ফেলবে যখন তোমরা হজের কার্যাবলী সম্পন্ন করে ফেলবে শেষ করে ফেলবে এই বা মক্কায় গিয়ে এরপরে আবার পরবর্তী পাথর মারার জন্য অবস্থান করতেছ তখন এখানে কি করবে গপসপ করবে না সেখানে আল্লাহ করি কুম আ তোমরা আল্লাহ দিকির করো সেখানকার তোমাদের পূর্বপুরুষকে স্মরণ করে থাকো আসাদা দিকরা বরং তার চেয়ে অনেক বেশি আও বিমান বরং তার চেয়ে অনেক বেশি যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষের কথা আলোচনা করো এটা কেন বললো মানে ওরা এটা আলোচনা করতে গর্ব সহকারে যে মোর দাদা এই ছিল মোর দাদা এই ছিল এই বলতে থাকতো তোমার বলতো যে না তোমরা তোমাদের বাপ আলোচনা যেমন করো এমন করো আল্লার আলোচনা এটা প্রথমে সমান সমান রেখে বলছে এরপর হলো হাকিকতটা বলছে না বিক্রম বিক্রম আসাদা মিন্ন বরং তার চেয়েও বেশি করো তার চেয়েও বেশি কর এই কথাটা হলে এই পদের মনে করো যে একটা ছেলে সে সারাদিন দুষ্টমি করে পরে বললো জানেন তুমি দুষ্টমি করো ঠিক আছে যত সময় দুষ্টমি করো অত একটু করো এই প্রথমে অর্ধেক করতে ব্যাথা হয়েছে এরপর বলে যাচ্ছে এইবার ভাব একটু বেশি করি ভালো করি করো বেশি ঘুরা পর এটার প্রথমবার বললে হয়তো সে মানতেই চাইবে এজন্য বললে আচ্ছা তুমি যখন ঘন্টা ঘুমো দুই ঘন্টা সামনে পার কথাটা হলে এমন তোমরা আগে থেকে তো তোমাদের আলোচনা করো বলতে এরপরে বলতেছে আও আসাদা দিক বলছো কথাটা আল্লাহ সব আমাদের মনের মহা হবে না এটা তো স্বাভাবিক আসাদ্যার মধ্যে যে নসব দেওয়া হয়েছে কিসের থেকে মিন শব্দ থেকে শব্দটা ছুটে গেছে এটা দিয়ে নাও শব্দটা আসলে ছিল আও জিক রান হয়ে যায় যদি সোজা করে বলে রু জাই রা কে রু না জাইদান তো মেশাল হবে না রজুলানটাকে মুাক্ষার করা হয়েছে কারণ যদি রজুলানটাকে মুদম করা হয় তাহলে আমি হোতাকাল্লিনা বুঝাইতেছি এখানে এতমের সাথে বলা হইতেছে রা কেমটাকে করা হবে নতুবা শিবদের সাথে পেস লেগে যাবে শিবদের সাথে অসুবিধা কি আছে শিবদ হয়ে গেলে হয়ে গেলো কাওয়াদের আলোকদের ভুল তো আর হবে না কাওয়াদের আলোকে কি ভুল হবে রা কেবান রজুলান এখানে নাহুর কিতাবে বলে যে রাকেবানকাদ্দম রাখা হবে মকাদ্দম না রাখলে অসুবিধাটা কি এই রজুলান রাকেবান করলে তাও আলোকে ভুল তোর হইতেছে না তো ভুল না হইলে এটার থেকে এত পর হেজের কথা কেন বলা হইতেছে এই শুধু এক কারণে মানে কথা দ্বারা তো আমার মনোভাবটা তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্য এখন আমার উদ্দেশ্য হলো যে রজুল আমি তাকে দেখেছি এই হালাতে যে সে রাকেব এই হালাতের মানাটা আমি বুঝাইতেছি কিন্তু তোমরা এটা বুঝবা না আমি বুঝাইতেছি হালাত কিন্তু তোমরা বুঝে বলবা সিফত এই জন্য এটা মুদ করতে হবে শব্দ থেকে সিফর জিক্রান শব্দটা যেটা মনসুব হয়েছে যে এখানে এটাকে আসাদাটাকে মুদম কেন করা হলো ইদ লাহ তা আঃ আনহ আসাদা যদি জিকিরের থেকে মহাক্ষার করা হইতো লাকিপাতান তাহলে আসাদা টা জিকিরের সিপত হয়ে যেত নির্দেশ দেওয়া হয়েছে আর সামনের আয়াতে আহলে ভিকির এর আয় আকসাম বয়ন করতে আহলে ভিকিরের আকসাম দুই কিছু মানুষ আছে যারা এরাও আল্লাহর জিকির করে মানে আল্লাহ তালা কাছে দোয়া করে জিকির মানে তো দোয়াও একটা মান আছে না যে এরাও আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে কিন্তু আল্লাহ তারা চায় আগে জিকিরের কথা বলা হয়েছে এবার আহলে দিকিরের আসতেছে মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা বলে হে আমাদের রব আ তিনা দুনিয়া তাদের কোন হিসা নেই অমিনা আনা হাসানা আর কিছু মানুষ আছে এমন যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতেও আখেরাতে হাসানা সেটা তো নার। আর দুনিয়ার হাসানাদার উদ্দেশ্যটা কি দুনিয়ার হাসানাদার উদ্দেশ্য হল দেখো হাসিয়াতে হাসিয়াতে সুন্দর একটা মানা লিখছেন হাসিয়া দেখো পনেরো নম্বর হাসিয়ার মধ্যে আছে যে দুনিয়ার হাসানা এটা তার উদ্দেশ্য হল হাসানা কাল কালিয়া সুস্থতা হাসানা এবং দারে আের জন্য এটা সহায়ক দুটা জিনিস এমন জিনিস যেটা মনেরও মহাফিক আবার এটা দারে আখেরাতেরও এটা হলো মিন আদি দুনিয়া এখানে আল্লাহ তাহা এই মানুষগুলোর প্রশংসা করে এই কথাটা আবার শুধু চাইবে এমনও না। আখেরাত দুনিয়াও চাইবে আখেরাতও চাইবে এই কথাটা বোঝা নেই আগের প্রথমে অমিনান নাস বলে এটা মহল্লে মাজাম মাতনা প্রথমটা মহল্লে মাজাম মাতনা আর পরেরটা মহল্লে মাদাহনা মহললে মাদাহে প্রথম ব্যক্তির কথা বলা হয়েছে সে শুধু দুনিয়াটা চায় আর পরের যার প্রশংসা করা হইতেছে সেখানে আখেরাত বরং সে দুনিয়াটাও চায় এর দ্বারা বোঝানো যে একজন মৌমেন সে শুধু আখেরাত চাইবে এমন না বরং সে দুনিয়াটাও চাই তো দুনিয়ার হাসানা মানেই হলো দুনিয়ার হাসানা হলো আসলে সেটা আখেরাত চাওয়াই দুনিয়ার হাসানা সেটা আসলে আখেরাত চাওয়াই কারণ দুনিয়ার হাসানা সেটাই হবে যেটা তার তবীয়তের মুহাফে এবং আখেরাতের জন্য সহায় এটা দ্বারা উদ্দেশ্য হল কামা যেমন আল্লাহি আলহিট তাদের জন্য তাদের তাদের কর্মের পুরস্কার রয়েছে والله سريع الحساب درুত হিসাব গ্রহণকারী আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী দ্রুত হিসাব গ্রহণ করবে ইউহাসিবুল খালকা কুল্লহুম ফি কদর নিসফ নাহিরাম মিন আইয়াম আদ-দুনিয়া দুনিয়ার দিনের অর্ধেক সময়ে আল্লাহ তাআলা সব makhlukের হিসাব নিয়ে ফেলবেন কদর নিসফ নাহিরাম মিন আইয়াম দিন তো আর দিন থাকবে না কিন্তু সময় এতটুকু হবে যে দিনের অর্ধেক সময় দিনের অর্ধেক সময় এতটুকু সময়ের ভিতরে আঠারো নম্বর হাসির পাইছো মানে চারটের সময় সময়ের ভিতরে হিসাব শেষ এরপরে আর এদেরটা কি বলবো